মোহাম্মদ আজকে আমাদের তফসির শুরু হচ্ছে সুরা আল্স পচাশি নম্বর থেকে আল্লাহ তালা শুরু করছেন তারা কি না যে আসমান জমিনের মধ্যে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি ক্ষমতা সুলতন যত কিছু তিনি এখানে সৃষ্টি করেছেন কিভাবে আল্লাহ তালা ক্ষমতা সেখানে কার্যকরী হয়ে আছে সব কিছুর চে তিনি নিয়ন্ত্রক তিনি এগুলো কি তারা দেখে না। মা ওম আহ্লাহ যাই তিনি সৃষ্টি করেছে। সমস্ত সৃষ্টির মধ্যে তারা তাকালেই তো দেখতে পায় যে আল্লাহ তালা আসেন কিনা তার কত ক্ষমতা আছে আর তারা যে মানে না আল্লাহ তালাকে তাদের আজল মাউ শেষ সময় যদি খুব কাছাকাছি হয়ে যায় আল্লাহ তালার কাছে চলে যেতে হয় তালে কি হবে তাদের কি উপায় হবে তখন বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চায়। চায়ুন আর কোন কথা আছে যা বললে তারা ইমান আনবে আল্লাহতালা নিজেই প্রশ্ন করছেন মনে হয় যে আর কোন কথা আছে এটা বললে তারা ইমান আনবে কত সুন্দর করে প্রত্যেকটি কথা আল্লাহ তালা বললেন যে যেকোনো সৃষ্টির দিকে তাকালেই মনে হয় যে এই সৃষ্টিটা অটোমেটিক্যালি হয়নি তার একজন স্রষ্টা রয়েছেন মানুষ বলেন জিন ইনসান হাইওয়ান গাছপালা ফল ফুল পাখি মাছ সকল সৃষ্টি পাহাড় পর্বত নদী নালা সাগর সবকিছু দেখলেই অবশ্যই মনে পাওয়ার কথা সৃষ্টিকর্তার তিনি সৃষ্টি করেছেন তার কত ক্ষমতা এত বিশাল দুনিয়া এবং এই বিশ্ব তিনি সৃষ্টি করতে পারেন তার যে কত ক্ষমতা আছে তার প্রতি যদি কেউ ব্যাধবি করে তার কথা না মানে তার প্রতি বিশ্বাস না করে তাহলে সে যে যাবে আল্লাহ তার কাছে তার কি অবস্থা হবে এই কথাগুলো বলার পরেও যদি মানুষের খবর না থাকে কোনো মানুষ যদি হতো আমি কোনোদিন মরবো না কার কাছে আমার জিজ্ঞাসাবাদ করা লাগবে না তাহলে তো ঠিক আছে এমন কথা বলার কেউ আছে পৃথিবীতে আমি কোনদিন মরবো না যদি মানুষ মাঝে মাঝে বলে আমি মৃত্যুকে ঘৃণা করে আমি মরতে চাই না আমি তিনশো বছর বাঁচতে চাই আমার অনেক কাজ আছে এরকম মাঝে মধ্যে পাওয়া যায় কিছু চাইলে কি থাকতে পারবে তো আল্লাহ তালাকে পেতে হলে একটু সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ কত মহান কত ক্ষমতার অধিকারী আমি পিপিলিকা থেকে তো ছোট তার সানি মিলালে আমি কিসের বিনিময়ে তো সীমা লঙ্ঘন করি এখানে আবার মিয়ানজুরফি মারাক ইসলামাবাদ যে আসমান জমিনের সৃষ্টি ক্ষমতা আল্লাহর কুদরত দেখার কি তারা না সৃষ্টির দিকে দেখলে অনেক সময় মানুষের সষ্টা কথা মনে পড়ে সুন্দর একটি ফুল গোলাপের এত সুন্দর সুগন্ধ এত কালার মাটি থেকে আসার সময় কে সুগন্ধ লাগিয়ে দিয়েছে কিভাবে এই মাটি থেকে সুগন্ধ চলে আসলো এগুলো দেখার মধ্যে অনেক সৃষ্টির মানুষের আল্লাহকে চেনার পাওয়ার অনেক বিষয় আছে আকার জমিন সাগর এসব দেখলে আল্লাহ মনে সত্যিকার বিবেক সম্পন্ন মানুষদের জন্য এই সব সৃষ্টির মধ্যে বিরাট বিরাট নিদর্শন গুলো আছে অনেক সাক্ষর আছে সৃষ্টিকর্তা সব জায়গায় এখন কেউ কেউ আবার এখান থেকে ইমাম ইমিন ইমাম কর্তবী রহমতুল্লা আলী বলেন যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে তারা বলে যে মাঝে মধ্যে আমি সুন্দর স্ত্রী লোক দিকে তাকাই যারা মাহারাম না খুব সুন্দর স্ত্রী লোক দেখলে খুব ভালো করে তাকাই কেন আল্লাহ যে কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন সেটা একটু দেখি ওই কোন এক আরবি কবি বলেছেন কি বলেছেন তুমি এত সুন্দর তাই তোমার দিকে চেয়ে থাকি তাই তোমার দিকে চেয়ে থাকি সে কি মোর অপরাধ কবিরা এইরকম এই অনেক সময় অন্যায় কথা চালিয়ে দেয় তো টাকাতে তো নিষেধ করা হয়েছে যেদিকে তাকালে মানুষের মধ্যে ওয়াস বসা সৃষ্টি হবে যেটা মানুষকে অনৈতিক দিবে সেদিকে তাকানো যাবে না এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে ইমাম ফুলতব্বি রহমতুল্লাহ আলাই বলেন কিছু লোক এইরকম ফাজলামি করে বেহুদ্যাগ করানোর আয়াতকে অপব্যবহার করে এগুলা তারা জাস্টিফাই করতে চায় এটা ঠিক নয় যে সমস্ত চেহারার দিকে তাকালে মানুষের মধ্যে খাহিষ আসবে অন্যায় ভাবে সেগুলো দিকে তাকানো যাবে না যেদিকে তাকালে কোনো খাহিষ আসবে না ফুলের দিকে তাকালে অসুবিধা নেই সুন্দর পাখির দিকে তাকালে অসুবিধা নেই সুন্দর একটি পাহাড় অত সুন্দর এলাকা তাকালে কোন অসুবিধা নেই কিন্তু পুরুষকে নারীদের থেকে নারী নারীদেরকে পুরুষদের থেকে আল্লাহ তালা চক্ষুকে নিচের দিকে নামিয়ে রাখতে বলেছেন এই সমস্ত তাকানের পিছনে কোন মনের ভিতরে খাহে এই কোন কিছুর স্বাদ আসতে পারে না সেগুলোর দিকে তাকাতে পারবে সেজন্যই মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে বলেছেন আল্লাহ তালা তিনি আরো বলেন্লাহান সে জন্যই আল্লাহলা কোনো মহিলাকে নবী বানিয়ে পাঠাননি নবীর কাছে যাবে কালিমা শিখবে এলেম শিখবে তার দিকে তাকাইতে হবে তো এটা তো গোড়া হয়ে যাবে এই মহিলাকে নবী বানাননি। বানি ওমাম আবদেন মহিলাদেরকে শরীয়তের কাজেও বানানো হয়নি ইমামও বানানো হয়নি মেনও বানানো হয়নি এগুলো তাদের জন্য ঠিক না এগুলো সবগুলো দিয়ে গেলে গণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঢুকে যেতে হবে নারী পুরুষের মধ্যে পর্দার কোন ব্যবধান আর থাকবে না এগুলো সমাজের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করবে এগুলো কারণ এগুলো হলো শাহুয়া মনের মধ্যে খাহিস আসতে পারে ফিতনা সৃষ্টি করতে পারে সেদিন তিনি বলেন সমান কল আনা আজি দু মিনা সুয়ারের মস্ত আসত না এই বলে আমি একে সুন্দর চেহারা দেখলে হ্যাঁ সেটা যদি গাই রাহার হয় আমি সেখানে সৃষ্টি কথা কথা মনে করি ক্যাক না আমরা বলবো তুমি মিথ্যা অন্য মত আর আল্লাহর সৃষ্টি কথা বলে জাস্টিফাই করতে চা নিয়ম তো রেজু আনতি বা ই না ক্যাস যাব না হু কেউ যদি বলে আমি অত দেখছি কিন্তু আমার কোনো অসুবিধা হয় না এরকম কেউ যদি বলে অন্যায় কথা এটা অস্বাভাবিক কথা আমরা তাকে মিথ্যাবাদী বলবো আমরা এই বিষয়ে একটি বিশেষ পয়েন্ট বলেছিলেন আমরা আবার চলে আসি আয়াতের দিকে আল্লাহ তালা তারপরে বলছেন এই যে আল্লাহ তালাকে এরপরে যখন চিনে না এত কিছু দেখার পরে সৃষ্টির এত নমুনা দেখে আল্লাহকে তারা খুঁজে পায় না আর আল্লাহ তাকে ছেড়ে দেবেন যে সে তার সীমা লঙ্ঘন তার অন্যায় অপকর্মে এবং হুদা সে ব্যস্ত থাকবে সে ঘুরতে থাকবে সেখান থেকে সেই নিচার পাবে না তা আল্লাহ তালা যদি মেহরবানি করে তাকে হেদায়ত না দেন তাহলে তার এই অন্ধকার থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় নেই। নেইন যে এখানে আল্লাহ তালা তাকে ইচ্ছা করে এভাবে বের করে দেননি সে নিজে পথপ্রষ্টতা বেছে নিয়েছে আর যারা থেকে উদ্ধার পেতে চায় সঠিক পথের সন্ধান চায় দোয়া করে এদিন আল্লাহ তালা তাদেরকে হিদায়ত দেওয়ার জন্য ইন্তজার করছে। এখানে আল্লাহ তালাকে দায়ী করার কোনো সুযোগ নেই এই সে অদৃশ্য বা অবিশ্বাসীরা আরেকটি জিনিসকে অস্বীকার করে কে আমতের কথা মানুষ মরে গেলে শেষ আবার কি রমিন মানুষ মরে গিয়ে হাড্ডিগুলো পর্যন্ত যখন একদম বালির মত হয়ে যায় পাউডার হয়ে যায় তাকে আবার জিন্দা করা হবে আবার পরকালে আরেকটি জীবন আছে এগুলো সব ভিত্তিহীন কথা তারা এগুলো মানতে চায় না তো আল্লাহ বলেন তারা আপনাকে জিজ্ঞেস করে ঠিক করা আছে একটু বলবেন কি এটা অনেকটা অবিশ্বাসীদের বিশ্বাস না করার বলা কারণ নবী করিম সাল তো তিনি নিজেও জানেন না এখন তিনি দিন তারিখ ঠিক করে বলতে পারেন না বিদায় তারা বলেন জানেন না যখন সেটা বলে লাভ কিয়া তাহলে বোঝা গেল যে এটা হবে না এই ধরনের কথা তাদের পক্ষ থেকে যখন এসেছে কোনো কোনো করেছে আপনি যদি সত্য নীহন তাহলে বলুন কি আমার কবে হবে মক্কার কড়াই সব একই কথা জিজ্ঞেস করেছে অদৃষ্টবাদীরা এবং অবিশ্বাসীরা নাস্তিকরা এখনো এটাকে ডিনাই করে কিসের আবার পরপর কিছু নেই মরে গেলে মাটিতে খেয়ে ফেলুন সব শেষ জিজ্ঞেস করে তারা কখন হবে কেয়ামত সেটা অনুষ্ঠিত হওয়ার দিন তারিখ কবে কেয়ামতের সুনির্দিষ্ট দিন তারিখ এগুলোর নির্দিষ্ট সময় আমার রবের কাছে একমাত্র আছে আর কারো কাছে নেই তিনি ছাড়া এর সময় সম্পর্কে আর কেউ বলতে পারবে না আর কেউ ক্লিয়ারলি জানতে পারবে না কয় কবে কোন হবে। তিম ট্যামাত যখন অনুষ্ঠিত হবে আসমান জমিনে সেটা অনেক ভারী জিনিস হিসাবে আসবে কোন লাইট কিছু না হালকা কিছু না এটি একটি মস্ত বড় মহাপ্রলয় বিরাট এক কাণ্ড ঘটে যাবে সারা দুনিয়া লন্ড ভণ্ড হয়ে যাবে আকাশ জমিনের মধ্যে কাছে হঠাৎ করে ছাড়া কোন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসবে না কোন নোটিস দেওয়া হবে না এটা একসময় হঠাৎ করে চলে আসবে তারা আপনাকে এমনভাবে ভাবে জিজ্ঞেস করতে চায় মনে হয় যেন আপনি সব জানেন দিন তারিখ সব মুখস্থ করে রেখেছেন দিন তারিখ এবং সময় একমাত্র আল্লাহ তালার কাছেই আছে কিন্তু অধিকাংশ লোক আসলে তা জানে না জানতে চায় না আল্লাহ এই কেয়ামতের খবরটা যখন নিয়ে আসবেন কিছু আলামত হঠাৎ করে কিভাবে আসবে সেই প্রসঙ্গে এসেছে। কেয়ামত হঠাৎ করে মানুষদেরকে এমন ভাবে ধরে টান দিবে এমনভাবে অনুষ্ঠিত হবে মানুষের কোনো হুঁশ তখন থাকবে না কিছু করার কোন কোন সঙ্গীত তারা খুঁজে পাবে না ফিরে পাবে না কেউ আছে যে সে তার গরু ছাগলকে পানি পান করাচ্ছে কেউ কেবল তার দোকান বাজারে দোকানের পশরা সাজিয়েছে কেবল বিক্রি করার জন্য ওয়াফ মিজানু কেউ বেচা কেনা করছে দাঁড়িয়ে পাল্লা কে নিচে উঠাচ্ছে ঠিক আছে কেনা করছে এগুলো করা অবস্থায় হঠাৎ করে কেম আসবে কোন কাজকর্ম তারা কন্ট্রোল করে শেষ করতে পারবে না হা এর আগে অবশ্যই কতগুলো বড় বড় চিহ্ন ঘটবে একটা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে দিতে হবে তলা তলা সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে দেখলে তখন দুনিয়ার যত বেদিন কাফের মুশ্রিক যা আছে সবদি করে ইমান এনে ফেলবে কিন্তু ওই ইমান কি কবল হবে কাবল ওই ইমান এমন এক ইমান যে ইমান লোকেরা এর আগে আনেনি না আনার কারণে ইমান তাদের কোন ফায়দা দেবে না ইমান আল্লাহ তালা কাছে কখনো গ্রহণযোগ্য হবে না দিক থেকে উঠার পরে আর ইমান কোন কাজে লাগবে নাহি নিহি কে আমাদের এমন অবস্থায় আসবে ক্রেতা বিক্রেতা একটা কাপড় বেচা কিনা করছে গেল না ওখানেই থেকে গেলো সব বলু বেলা বানি নাহু কে আমাকে এমন অবস্থা অনুষ্ঠিত হবে লোকটি একটি লোক তার গরু বা ছাগল দহন করে পাত্র করে নিয়ে আসে ঘরে নিজে খাবে বাচ্চাদেরকে খাওয়াবে এই আমার এমন অবস্থা অনুষ্ঠিত হবে সে নিজের ওয়াটার ট্যাঙ্ক ট্যাঙ্কটাকে ঠিক করছে সেখানে পানি আসছে পানি খাবে সেই পানি খাওয়া তার কিসমতে জুটবে না লোকটি খেতে বসেছে তার প্লেটের মধ্যে কেয়ামত হয়ে গেছে আর হবে না এত হঠাৎ করে আসবে তালা এই কেয়ামতের খবর ওনার কাছে রেখেছেন এমনকি সয়ং নবী করিম সালাম কেউ দিন তারিখ তিনি জানাননি কাছে একমাত্র তার কাছে আছে আর কারো কাছে নেই একজনের জিবাই যখন এসেছিলেন একজনের বেদুইনের বেশে সাহাবাদের সমাবেশে এসে নবী করিম সাল্লা সমাসম বসে জিজ্ঞেস করলেন বিভিন্ন প্রশ্ন মাল ইমান ইমান কি জিনিস মাল ইসলাম ইসলাম কি জিনিস মাল এসান কি জিনিস মাতাস কেয়ামত কখন হবে অনেকগুলো প্রশ্ন করলেন আর তিনি উত্তর দিচ্ছেন যখন প্রশ্ন করলেন মাতাস কেয়ামত কখন হবে তখন রসুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছেন কি মাল নসুল আলামু মিনাসা এল যাকে জিজ্ঞেস করা হয় তিনি যিনি জিজ্ঞেস করেন তার থেকে বেশি জানেন না তুমি যদ্দূর জানো আমি তদুর জানি আমরা কেউই জানি না আসলে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে যখন সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন আহ সু রাসুল্লাহ সাল্লাম আনিসা একবার জিজ্ঞেস করা আলো না কে কেয়ামত কবে হবে তবে ক্যামতের বেশ আগে থেকেই কিছু লক্ষণ কিছু কাজকর্ম ফুটে উঠবে ক্যামত কাছা কাছি বলে ধারণা করা যাবে এই কিছু আইডিয়া এবং কিছু আলামত আমি বলতে পারি সেগুলো কি তখন তিনি বললেন ইন্দনা আসবে আরামনা তো কত রকম হয় কিছু তো বুঝি এটা বুঝলাম না হয় কিছু হারাজ কি জিনিস এটা তো বুঝলাম না তখন তিনি বললেন আল হাফামাল হারাদ মানি হলো কতল খালি কতল মারামারি কাটাকাটি রক্ত প্রবাহ মানুষ মানুষ মারামারি বাড়তে থাকবে বাড়তে থাকবে কি আগে এরপরে হবে কি আহাদিফু আ আর মানুষের মধ্যে একে অপরের ব্যাপারে ভালো ধারণা সু ধারণা ভালো সম্পর্ক এগুলো থাকবে না উঠে যাবে আস্তে আস্তে মনে হয় কাজ কর্ম করতে গেলে কেউ কাউকে চেনে না মানে খালি মনে হয় যেন করতে চায় কে কাকে ঠকাবে প্রতারণা করবে ওই তালে আছে এত পরিচিত মানুষ তারপরেও ঠকায় এত দিনের সম্পর্ক চাঞ্চ পেলে সেখানেও ঠকাবে এগুলা কিছু হচ্ছে না হচ্ছে না হ্যাঁ পাওয়া যাচ্ছে তা কর কোন ধরনের মানে খাতির নাই পারলে মানে যেন চিনে না দুর্ব্যবহার এবং প্রতারণার চিন্তা তারপর আর কি বারবারে জিজ্ঞেস করে তোমরা আটকাও কেন তিনি তার কাছে নাই এই খবর একমাত্র আল্লাহ তাল কাছে আছে আসল কথা হচ্ছে যে কেমন কবি হবে এটা জানার মধ্যে কি ফায়দা আছে কোনো ফায়দা নাই কিন্তু কেমতে যে হবে এটা স্বীকার করে নিয়ে কেমতের দিন তারপরে হাসর হবে ওই সময় যদি আমরা ভালো আমল নিয়ে আসতে পারি আল্লাহর কাছে তার মধ্যে ফায়দা আছে বললেন কখন কে আমত তিনি বললেন মা আদাতা কেমতের জন্য তোমার কি প্রস্তুতি আছে কে আমত ফেস করবা কেমতের পরে যা আসবে এগুলো পাশ করার জন্য মুসিবতে না পড়ার জন্য তোমার কি খবর আছে কি আমল আছে তিনি কি বললেন আমার তো এমন আমল কিছু নাই খুব নগণ্য বান্ধা আমি অল্প কিছু আমল করি তবে একটা জিনিস যে আমি ইয়ার আসল্লাহ আপনাকে খুব মহব্বত করি দিল থেকে তিনি বললেন আলমার উলা মান আহাব যে যাকে মহব্বত করে তার সঙ্গেই তার হাসর হবে এই কথায় সাহাবি এত খুশি হয়ে গেলেন সমস্ত সাহাবিরা খুশি হয়ে গেলেন যে তারা বলেন যে ইসলাম পাওয়ার পরে আর কোনো কথাই এত খুশি হইনি এই কথা শুনি আমরা যা খুশি হয়েছি তবে এখন এরকম যদি রসুল প্রেমিক পাওয়া যায় বেদা মধ্যে লিপ্ত আছে শূন্য আমলে নাই শরীয়তের উল্টা আর নবীর প্রেমে গান গাইতে গাইতে জানশেষ এদের কথা নাকি সাহাবি কি ওই রকম মহব্বত দেখিয়েছেন বিপরীত বেদাতে মধ্যে ডুবে আছে তাদের জন্য তাদের জন্য সহকা এখন এরপরে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে বলছেন আমাদের জ্ঞান তো দূরের কথা কারো উপকার করা কার ক্ষতি করা আমার উপকার আমার ক্ষতি কোনোটাও তো আমার হাতে নাই সব কার হাতে আল্লাহ তালার হাতে আর ওলি আউলিয়াদের হাতে কেমন আছে আল্লাহ আমরা তো সব অলিয়া আলিয়াদের হাতে দিয়ে বসে আছি তিনি বলছেন আমি নিজে আমার উপকার করার আমার কল্যাণ নিশ্চিত করার এবং আমার ক্ষতি থেকে বা আমার ক্ষতি হার ক্ষতি থেকে বাঁচার কোনটাই আমার হাতে নেই ইল্লা মশা আল্লাহ শুধুমাত্র আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তালে কেন মানুষ মাজারের পিছনে ঘুরে এত ক্ষমতা আছে এত ক্ষমতা অমুক পীর এত ক্ষমতা অমুক অলি আল্লাহর বুজুরগের আছে আল্লাহ তালাকে ছেড়ে দিয়ে ক্ষমতা অন্য জায়গায় খুঁজে বেড়া হুকুম তো আল্লাহ আর আমি যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো ভালো জিনিস কিসমতের ফায়সালা কি কি হইতে পারে সব অ্যাডভান্স আমি জোগাড় করে ফেলতাম যেখানে ক্ষতি আছে সেখানে কোনোদিন যেতাম না খালি যেখানে লাভ আছে ওটা আমাকে ক্ষতি কোনোদিন টাচ করতে না যদি আমি গায়েব জানতাম কিছু লোক বিশ্বাস করে আহ আল্লাহ রসুল গায়েব জানানো কয় কি কত উলিয়া আল্লাহ তো গায়েব জানেন তো আল্লাহ রসুল জানবেন না তার মানে মানুষের গায়ের জোরের কথা না আল্লাহ তালার কোরআন যেটা বলে সেটা সত্য কথা কোরআন তাহলে কোন সাহসে মানুষ কোরআনে বিরুদ্ধে কথা বলে আর এই ধরনের বদ আকিদার দিকে নিজেরা চলে যায় আর মানুষকে বিভ্রান্ত করতে নিয়ে যায় সহিদার কত গুরুত্ব দেখতে পেয়েছেন আর বেদা সেরকের মধ্যে লিপ্ত হওয়া যে কত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে অথচ সে নিজেকে মুসলিম মনে করছে তিনি যদি জানতেন তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হতেন না তিনি জানতেন না যে বজার যুদ্ধে তিনি বিজয় পাবেন তিনি কি জানতেন না আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ তালা বিজয় দিয়েছেন ওহাজের যুদ্ধে অনেক সাহাবি শহীদ হয়ে যাবে অনেক রক্ত প্রবাহিত হবে হামজারা জেলা আনু শহীদ হয়ে যাবেন এগুলো তিনি আগে জানতেন কখনই জানতেন না তাহলে ওই যুদ্ধে তিনি যেতেনই না যুদ্ধকে অ্যাভয়েড করতেন ওমা মাস্সেনিয়া সু আমাকে ক্ষতিগ্রস্ত হওয়া কখনো টাচ করতে পারতো না যদি আমি আমি আমার চিন্তা অনুযায়ী আমার আল্লাহ হল্লা চেষ্টা করি কোন দিকে গেলে মন্দ হবে কিন্তু আমি তো কিছু গায়েব জানি না কি হবে শেষ পর্যন্ত সেটাকে তিনি জানতেন না আমি তো শুধুমাত্র নাজির নর্থ কি সতর্ককারী আর দানকারী কৌমের জন্য ওই লোকদের জন্য যারা ইমান আনে যাদের ইমান আছে রসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে সতর্ক করতে এসেছেন খবর দিতে এসেছেন আলোর পক্ষ থেকে আর যদি আমরা এসেছেন তাহলে আর গুনার দিকে ডুবে থাকলে জাহান নামের আগুন তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে এইসব খবর দিতে তিনি এসেছেন এই দুটো নাদির এবং বাসির বাসির এবং নাদির দুটোই কোরআনে পাখি আল্লাহ তালা দিনে ব্যবহার করেছেন আবার কোন সময়োবাসের বলেছে আমলের দিকে নিয়ে আসতে হবে আবার কোন সময় জাহান ভয় দেখিয়ে গুণার থেকে সরিয়ে আনতে হবে এই দুটো কাজ একসময় করতে হবে ফজিলতের কাজও করতে হবে খবর শোনাতে হবে সহি হাজির দিয়ে কোরআন দিয়ে গুণার থেকে বাতার জন্য কোরআন হাতিফের এগুলো শুনাইতে হবে শুধু ফজিলত একতরফা যদি খালি বয়ান হতে থাকে। তাহলে এটা কমপ্লিট ইসলাম হবে শুধু ফজিলত দিয়ে ইসলাম হবে না আবার শুধু ভয় দেখিয়ে মানুষকে একেবারে নিরাশ করে দিল কোন আসার আলো নাই এটাও সহি ইসলামী দেওয়া হবে না দুটো শুনাইতে হবে এই জন্য কোরআনের পাখি দুটো আছে হাতি শরীফের দুটা আছে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 আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন দেখো তোমরা আল্লাহকে এখনো চিনলে না আল্লাহকে এখনো জানতে পারো যে তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র থেকে একটি মাত্র জীবন থেকে একটি মাত্র আত্মা থেকে একজন প্রথম মানুষ থেকে তিনি কে আজম আলাই তার থেকে বানিয়েছেন তার স্ত্রী হাওয়া বাম আ থেকে সৃষ্টি করেছেন কেন হাওয়া কে সৃষ্টি করলেন কেন লেয়াসকোনা ইহা তারা যখন দাম্পত্য জীবন যাপন করবে আদম যখন তার স্ত্রীর কাছে যাবে তার মধ্যে গড়লে জীবনে অনেক সুখ শান্তি আসে এই জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন এবং এই খবর অন্যান্য আয় এসেছে হে লোকেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ আর নারী শুধু পুরুষ নয় শুধু নারী নয় উভয় লিঙ্গ সৃষ্টি করে তোমাদের মধ্যে সংসারের জীবনের এই ধারণা পেতে আরেক শিবরাম হে লোকেরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র যান সৃষ্টি করেছেন সেখান থেকে তার স্ত্রী কে সৃষ্টি করেছেন তিনি কি বলেছেন আল্লাহ তালার অপূর্ব নিদর্শনের অন্যতম হচ্ছে তিনি তোমাদের জন্য স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবন দান করেছেন যাতে করে তোমরা স্ত্রীদের কাছে গেলে শুকুন পাও শান্তি পাও আর তোমাদের মধ্যে মমতা ভালোবাসা একে অপরের জন্য রহমত হিসেবে আল্লাহ তালাই ব্যবস্থা করে দিয়েছেন কেউ কেউ বলবেন কোথায় রহমত ঘরের মধ্যে আগুন জলে আগুন জলে কেন রহমতের জায়গায় শান্তি নাই কেন এখন আমি যদি জিজ্ঞেস করি স্বামীকে সে বলবে আমার কথা কিছু বলবে না আমি একদম ভালো মানুষ সব দোষ আমার স্ত্রী আর স্ত্রীকে জিজ্ঞাসা করেন সমস্যা কোন জায়গায় আমি তো একদম ফেরেস্টার মতো সমস্যা তো তার কাছে সব এই যে আমরা একে অপরকে দোষী করি দায়ী করি নিজের দোষটা আমরা দেখি না এই জন্য সালফেসাল হিনের লোকেরা যখন উটের মধ্যে উঠে উঠতেন উটটাকে নিয়ে যাবেন পশ্চিম দিকে উঠ যায় পূর্ব দিকে উল্টার দিকে যায় কিরি কথা শুনে না এরকম হয় না হাল করতে গেলেও গরু উল্টা উল্টাপাটার দিকে যায় গাড়ি চালাতে গুলো মাঝে মধ্যে জড় দেয় তাই না বিরুদ্ধে চলছে আমার কথা শুনে না আমি কোন জায়গায় আল্লাহ কোন নাফরমানি করেছি আল্লাহর কথা শুনি নাই সেই আমি শাস্তি পাচ্ছি এটা আমরা স্বীকার করি কিভাবে আমরা করতে চাই না আরে না না না সব দোস্তার একটু বলেন যে আচ্ছা দুই তিনটা দোষের কথা বলেন একশোটা বলতে চাই থামতে চান না তার অভিযোগ এটা আমাদের মুশকিল যে আমরা নিজেদের দৌড় দেখি না আরেকজনের দৌড় দেখি আল্লাহ আসলে এই রহমত কে আমরা ইশাল আল্লাহ পাবো যদি আমরা আল্লাহ তালার হুকুমের ভিতরে থাকি যখন দেখি অসুবিধায় মুসিবতে পড়ে গেছি কথা শুনছে না তাহলে আল্লাহর কাছে আমি নিজে বেশি করিতে হবা করি কাঁদি তাহলেই আল্লাহ তালা আমাদেরকে আস্তে করে সমাধান দিয়ে দিবেন। আর যদি খালি আরেকজনকে দোষী করে দাঁড়ি করিবার এতে কোনো সমাধান হবে না যাই হোক অতপর এই দাম্পত্য জীবনের সব মিস্ত্রি যখন তারা একে অপরকে আলিঙ্গন করল অর্থাৎ তাদের মধ্যে মিলামিশা হয়ে গেল। তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করলো হালাল তরিকায় এই উসিলার মাধ্যমে কি হয়ে গেল হামালাত হামলান খাফিফা। হালকা করে গর্ভ ধারণ করলো প্রথম গর্ব ধারণ করার সঙ্গে কি পেটটা বড় হয়ে যায় নাকি না হামলান খাফিফা এত হালকা যে গর্ভধারণ হয়েছে কি হয় হয়নি বুঝাও যায় না সহজে কিছুদিন পার হওয়া লাগে কনসিভ করার পরে হালকা ভাবে গর্ভধারণ শুরু হলো তেমার রাত বেহ অতঃপর এই গর্বধারণ একটা সময় কন্টিনিউ করে পার হয়ে যায় একটা মেয়াদ পর্যন্ত যখন তাদের গর্ব ধারণটা ভারী হয়ে যায় ওজন হয়ে যায় এখন বুঝা যায় সুস্পষ্টভাবে যে বড় হয়ে গেছে ভিতরে সন্তান আছে নিজেও বুঝে কেউ তাকে দিকে দেখলেই বুঝে এটা তার সন্তান সম্ভব তিনি এই সময় ভ্যারি ক্লিয়ার যখন হয়ে যায় তাদের কাছে মোটামুটি সন্তানের প্রায় স্ট্রাকচার হয়ে গেছে সন্তান দুনিয়াতে আসবে এখন তারা আল্লাহ তালা কাছে দোয়া করেন মিয়া বিবি স্বামী স্ত্রী কি দোয়া করে আল্লাহ আপনি যদি আমাদেরকে সলেহ সন্তান দান করেন তাহলে আমরা অত্যন্ত শকর গুজার হয়ে যাব। সলেহ এর অর্থ কি দুটো অর্থ আছে একটা সলেহ হলো সুস্থ স্বাভাবিক ডিজাবুল নয় অসুস্থ নয় এটাও সলে অর্থে আসে আরেকটা সলে হচ্ছে এখানে বোঝা গেল পরের কথা তারা যে এটা আসলে তারা খুব ভালো একটা সন্তান চেয়েছে যে ডিজাবল টিজাবল দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলে দিয়ে না তারা সুস্থ সন্তান চেয়েছে দিলে তারা আল্লাহাল খুব শুক্র আদায় করবে কি অবস্থা জানেন যা উল্টা পাল্টা করতেছিল গর্ব অবস্থায়, ঠিক মতো হবে মিসকারেজে না হবে এটার কোন আমাদের কোন গ্যারান্টি ছিল না যা এক পরামর্শ নিছিলাম সেই ঠিক মতো করার কারণে মোটামুটি ঠিক মতে ডেলিভারি হয়ে গেছে এখন ডাক্তারের অন্য কারো আল্লাহ ঈশ্বরের দিকে তারা দিয়ে ঈশ্বরিক করে বসলো আল্লাহ তালা তার কত ঊর্ধ্বে আছে অন্য মানুষকে তারা ক্রেডিট দিয়ে দিলো স্বীকৃতি দিল রিকগনিশন দিল তাদের কারণে তারা সুস্থ সন্তান পেয়েছে যে আল্লাহ তালা দিলেন তার কথা এখন আর বলে না কিসের শেরিক তারা করে তাদের মত গুলো কে আয়ু শ্রেক আহম ইউনায় তারা কি শেরিক করে এমন জিনিসকে যা কখনই কিছু সৃষ্টি করে না যার যে ওইকে তারা পূজা করে সেরে সেগুলো কেউ আল্লাহ সৃষ্টি করেছে এমন কোন আল্লাহ ছাড়া বার সেগুলো নাল্লা সৃষ্টি বড় পাথরের ইবাদত করে বড় পাহাড়ের ইবাদত করে বট গাছের ইবাদত করে গরুর এবাদত করে বিভিন্ন মূর্তির ইবাদত করে এগুলো সবই তো মূর্তি দাওয়া দিয়ে বানিয়েছে এগুলো সকাল সৃষ্টি অরিজিনাল ম্যাটেরিয়াল তো সব কোন ষষ্ঠ তো তারা না। কেমনে মানুষ নিজে আশ মফলুকাত সৃষ্টির সেরা হওয়ার পরেও আর আরেকটি সৃষ্টিকে নিজের মাবুদ মনে করে বসে আছে আর এরা তো এই মাবুদ গুলো তাদের কোনো সাহায্যই করতে পারবে না কখনো সক্ষম নয় বিপদে আপদে মাহবুদের কাছে অনেকক্ষণ পর্যন্ত ডাকতে থাকে থাকে চোখের পানি ফেলতে থাকে এই মাহবুদুলো তাদের কোনো উপকার করতে পারবে কি উদ্ধার করবে ওরা যদি মাহবুদ কোন বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার তো তারা পারতে পারবে না নিজেকে এবং এই প্রসঙ্গে ইমাবি ক্যাফির একটা ঘটনা নিয়ে এসেছেন সাহাবিদের মধ্যে মহাদিব রেজাবল আল্লাহ আনহু আর আমর ইবনুল জামু ওকে মাদাল আর মহাদ আমর ইবনুল এই দুইজন ছিলেন বন্ধু তো তারা মদিনায় দুই যুবক ইসলাম কবুল করেছেন একজন মহাদ আর একদিন মহাদ আমর ইবনুল জামুহ আর এই আমর ইবনুল জামুহ ওই আরেক মাদের পিতা এই বেতারা এখনো মোশরেক আছে মদিনায় ওকে এখন এই দুই যুবক আমার এভিন্ন জামুর ছেলে মাদ আরেক মাদেশ মাদি যাব দুই যুবক কি করে মোদিনায় কিছু মোসেদ তখনও আছে প্রথম দিকে তারা বিভিন্ন জায়গায় মোদিনায় রাতের বেলা অন্ধকারে গিয়ে যেখানে যেখানে আসে ওগুলাকে উল্টা পাল্টা করে ভেঙে টেঙ্গে কিছু নাজেহাল করে আসত রাতে করে উদ্দেশ্য হচ্ছে যে যারা এগুলো পূজা করে ইবাদত করে তারা যেন মনে করে আমাদের মাবুদের সঙ্গে এত দুর্ব্যবহার করা হয় কি করে এটা মা বুধ নিজেকে আত্মরক্ষা করতে পারে না তার ইবাদত করে লাভ কি এরকম একটা লেসন তারা নেক। করতে গিয়ে তারা কি নেতো জামু যে নিজে তার ছেলে মুসলিম কিন্তু এখনো মুসলিম নন তিনি এখনো মুশ্রেক তার একটা আসেন এখন আমার ইবনাল জামুদ ছিল আবার আমার ইবন জামা ছিল অন্য কৌমের মধ্যে কবিরার মধ্যে তিনি তাদের লিডার মধ্যে একটা কবিরার তিনি লিডার কত মাঝে মধ্যে ধুয়ে নিতে তাতে দুলাবালি থেকে সাফ হয়ে সুন্দর করে থাকে এখন কি করল তারা এখন চিন্তা করলো এই মহাদ আমার বাবাতে তে এখন মস্যেক ওনারা কিভাবে ইসলামে নিয়ে আসা যায় ওনার মা বুতারে কিছু করে দেখি ওনার খবর হয় কিনা আদারা তো রাতের বেলা গিয়া মা বুতারে উপর করে রাখছে একদম উল্টায় মাথা নিচের দিকে দিয়ে আর গায়ের মাঝে কিছু ময়লা টলা লাগিয়ে দিছে হয়তো উটের গোবর টোবর এরকম কিছু আবর্জনা দিয়ে একবার ময়লা করে খুঁয়ে আসে এরপরে কি করলো গলার মধ্যে একটা তরবারি লটকাই রাখলো শুন শোনো মেক্সট টাইম যখন এই দুষ্কৃতিকারীরা আসবে তোমাকে এই সমস্ত করতে তরবারি দিয়ে কল্লা ফেলে দিবা চুপচাপ বসে থাকা দরকার নেই নিজের জন্য সাহায্য করেন না কিছু মা বিন গেছে ওনারা আবার পরের দিন ফালাই ছুইয়া সেভাবে রেখে দিয়েছেন এরপরে কয়েকদিন এখন করার পরে ওনারা চিন্তা করলেন যে বাবারে তো দেখা যায় এখনো লিসেন দিতে পারি না ওই তার বন্ধু সহ কি করা যায় আমার বাবা এই মিথ্যা মা থেকে মুক্তি পাবে একদিন কি করলেন হাতন এক কুকুর একটা আছে। ওইটাকে ধরে এনে এই মাহ বুধের ওইটা গলার রসি লাগাইয়া মাহ বুধের গলার রসির মধ্যে দিয়া একসাথে বেঁধে রাখলেন আচ্ছা বেঁধে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে পাশে যে কুয়া আছে কুয়ার মধ্যে উপর করে ফেলে দিয়েছে পরিত্যক্ত একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন এখন আমর এসে তার আমার খুঁজে পায় না পাশে খোলা করতে গিয়ে দেখে যে ওই পরিত্যক্ত কুয়ার মধ্যে মাবুদ মরা সঙ্গে সঙ্গে এক একসঙ্গে উল্টে আসে না দারা তিনি দেখলেন মা বুদের দুরাবস্থা ফ আলিমা আন্না মা কানা আলে হিমা দিন বা আতএল এখন বুঝলেন কিছু বোধদয় হলো যে আমার এই মাবুদ আর তার দিন বোধ মোটেই ঠিক না তখন একটা কবিতা সঙ্গে আজকে লহে এখানে পাইতাম না আমি আসলামা পা ইসলাম হু অত ইসলাম কবুল করলেন ওনার ইসলামটা তখন অনেক বড় সুন্দর ইসলাম হয়ে গেল পরবর্তী পর্যায়ে তিনি এমন ভাবে ইসলামকে নিলেন ওহ ময়দানে আল্লাহ তালা ওনার সাহায্য কবুল করে ফেললেন এই মাহবুদের কথা আল্লাহ বলছেন যে এমন মাহবুদ করে যে ওহমিয়ান মাহবুদরা নিজেদেরকেও সাহায্য করতে পারল না বিপদে পড়বে তো এই মাহবুদের এবাদত কেমনে করে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ওই শিক্ষা দেওয়ার জন্য কি করলেন ছোট ছোট মাহবুদ গুলো শেষ করে বড় মাবুদের মানে মাথা রাতা ভেঙে রাখলেন কুড়াল এই জন্য যে দেখুক সবগুলা মাবুদ শেষ তার তারে আহত করে তারপরে তো শিক্ষা নিল না মানুষ এরকম জাহেল আমি চিন্তা করি বর্তমান জামানায় মানুষের তো সকল অনেক প্রোগ্রেসিভ মানে নলেজের দিক থেকে মানুষ হিউম্যান সোসাইটি তারপরে এই অবস্থায় মানুষ কেমন নিজের গড়া পাথর মূর্তি এ সমস্ত পূজা করে সব হান আল্লাহ তো আল্লাহ তালা বলছেন তুমি যদি তাদেরকে হেদায়তের দিকে ডাকো তারা তোমাকে অনুসরণ করবে না তারা করে না উনাল তুম সামিতুন আর আগের এত অর্থটা হচ্ছে আদা রা এখানে বলা হচ্ছে মূর্তিদেরকে মূর্তিওয়ালা দিয়ে তোমরা যদি তাদেরকে হেদায়তের দিকে তারা তাদের অনুসরণ করবে না আর তোমাদেরকে হেদায়তের দিকে নিয়ে আসতে বলো সেটাও তারা পারবে না উন আলাই বরাবর তোমাদের জন্য আদাউ তুম হুম আং তুম সামি তোমরা তাদেরকে ডাকো অনেক ইবাদত করো পূজা করো অর্ঘ দাও অনেক কিছু তাদের কাছে আশা করো করতে পারো যদি করো অথবা চুপ করে থাকো কোনটাই তাদের যায় না নিশ্চয়ই যেগুলোকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া এরা এইবার এরা সৃষ্টি এরা বান্দা বান্দি কোন সময় মাহ মূর্তি কোন সময় মাহ হলো ফের আহ মহাশক্তির অধিকারী মানুষের দৃষ্টিতে এরা তোমাদের মতে সৃষ্টি এরা তোমাদের মত আল্লাহর ক্রিয়েশন এদিকে ডাকো আরো ডাকতে চানি ডাকো জিবাকুম এখন তোমরা তো ডাকলা ওরা জবাব দেখ তোমাদেরকে তোমরা দোয়া করল দেখি করে দেখি তারা কি তোমাদেরকে জবাব দেয় বিপদে পড়েছ দেখি কেমনি বিপদে উদ্ধার করে তোমরা কি মানুষ চিন্তা করো না বিবেক নাই তোমাদের আল্লাহন অর্জুন ওদের কি পা আছে ওরা হাঁটতে পারে তোমাদের তারা কাউকে আঘাত করতে পারবে তাদের কি চোখ আছে মাবুদে দেখতে পায় কিছু তুমি যে এত কান্নাকাটি করা দেখি কিছু সে তোমাকে আমলা হুম আইনা বিহা তাদের কি কান আছে এগুলো কি তোমাদের কথাবার্তা তারা শুনতে পায় কিছু আবেদন দরখাস্ত আপনি বলে দেন আমি এগুলো বলি তোমাদের খুব দুশ্মনী লাগে না মনে করো আমি তোমাদের দুশ্মনী করি তোমরা আমার উপরে খেপা তোমরা আমাকে মেরে ফেলতে চাও আমার সাথে দুশ্মনী করতে চাও আপনি বলে দেন তোমাদের সমস্ত শরীরগুলোকে ডাকো আর আমার বিরুদ্ধে যাও কিরকম চ্যালেঞ্জ দেখছেন আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তোমরা আমার বিরুদ্ধে অনেক কিছুই করতে চাও আর তোমাদের আছে এই ওহদের ময়দানে আবু সুফিয়ান কি বলেছিলেন যে আমাদের লবুদ আছে তোমাদের তো একটাও নাই তখন নবিকিম সাল আহত হয়ে পড়ে আছেন দান টান শহীদ রয়েছে ওনার কানে আবু সালান আওয়াজ আসলো যে তারা বীরত্বের সাথে তাদের মাবুদের। এই ছ এই সমস্ত ধ্বনি দিচ্ছে তিনি বললেন সাহাবিদিকে উত্তর দাও আল্লাহ মাউল্লাহ মাউলা উল্লাখুন আমাদের এক প্রভু আছেন আল্লাহ তোমাদের কোনো প্রভু নাই জবাব দিতে বললেন হ্যালা তুমি আমাকে সময় দিও না আমাকে তোমরা শেষ করে দাও মাবুদ্দের ষড়যন্ত্র সবাই মিলে জোগাড় করো আসুক আমাকে শেষ করতে সময় দিও না আজকের মধ্যে শেষ করে দাও পারলে করো দেখি আর আমার কি অবস্থা জানো আপনি বলেন হে নবী আমার কথা বলেন আমি হচ্ছি এমন আমার একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ আমার ওয়ালি আল্লাহ আল্লাহ আমার ওয়ালি আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার সাহায্যকারী আল্লাহ আমার রক্ষাকারী যিনি কিতাব নাজির করেছেন নজ্জাল কিতাব আর তিনি সমস্ত নেেন আমরা যে সলে হয়ে যেতে পারি আমাদের দায়িত্বকে নিবেন আল্লাহ সলেহার হওয়া আল্লাহ হয়ে যেতে পারি আমাদের কোন চিন্তা নাই তাহলে মমেনের ওয়ালি হচ্ছেন আল্লাহ আল্লাহ না মানু ই এখানে বলা হচ্ছে আল্লাহ ওই আল্লাহ আমার ওয়ালি আমার গার্ডিয়ান আমার প্রভু আমার রক্ষণাবেক্ষণকারী আল্লাহ দুশ্চিন্তা নেই তোমরা আমাকে কি ক্ষতিগ্রস্ত করবে অমর ইমরান আব্দুল আজিজ রহেমা উনি এই আয়াতটা একসময় উচ্চারণ করেছিলেন উনি ইন্তেকালের কাছাকাছি সময়ে অসুস্থ হয়ে পড়ে আছেন তো ওনাকে ঘিরে ওনা ছেলে মেয়েরা আছে হয়তো কিছুক্ষণের মধ্যে উনি চলে যেতে পারেন দুর্বল হয়ে গেছে আত্মীয় স্বজন ওনার এক মামা যিনি খলিফার উপরে সন্তোষ ওনার শালা ছেলে মেয়েদের মামা শালক বললেন খলিফাকে এই মুহূর্তে কারণ খলিফা তো নিজের পরিবার থেকে বিভিন্ন প্রিন্স আমিরদের থেকে যে সমস্ত বাইতির মানে সম্পত্তি নিয়ে ধনী হয়ে আসলো এগুলো সব বাড়িতে মানে জমা দিয়ে দিয়েছেন তারা তো কষ্টে আছে এখন বললো প্রতিশোধ নেওয়ার জন্য আপনি তো মরে যাবেন আপনার ছেলে মেয়েকে কি রেখে গেলেন তাদের জন্য এরা তো কিছু কোন সম্পদ রেখে গেলেন না তো ছেলে মেয়েদের মনগুলো খারাপ হয়ে যাবে বাবা মরে যাবে কিচ্ছু রেখে গেল না তো তিনি বললেন দেখো বাবারা তোমার মন খারাপ করছো এরকম কথা শুনে এমন তো না যে আমার নিজের কামাই করা অনেক টাকা ছিল সেগুলো আমি একদম সব দিয়ে দিছি তোমাদের জন্য কিচ্ছু রাখি নাই এরকম তো কিছু না আমি তোমাদের কিসমত থেকে কিছু কেড়ে নিয়ে কাউকে দিয়ে দেয়নি যেগুলো বাইতুল মাল থেকে অন্যায়ভাবে ভাবে আনা হয়েছিল পূর্ববর্তী শাসকদের পক্ষ থেকে সেগুলোকে বাইতুল মানে রাষ্ট্রীয় সম্পদে কোষাগারে জমা দিয়েছি। তবে এটা ঠিক আমি দায়িত্ব পালন করে এতটুকু মাত্র সামান্য ব্যতন নিয়েছি যাতে আমার সংসারটা চলে কোন রকমে তোমাদের সঙ্গে সাদা মাথা খাবার খেয়েছি কিছু রেখে দিতে পারলাম না তোমরা মন খারাপ করো কিন্তু আমার এমন এক জায়গায় আস্থা আছে আমার ওয়ালি হচ্ছেন আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করে থাকেন আমার ছেলে মেয়েরা আমি নেককার চেষ্টা করেছি দিনদার বানানোর চেষ্টা করেছি তোমরা যদি নেককার হও আমার কোন চিন্তা নাই আল্লাহ তালা তোমাদের সম্পূর্ণ দেখ ভালো দায়িত্ব নিয়ে নিবেন আর যদি নিকার না হও তারপরে আমি যদি আর নেককার হয়ে গেলে আমার কোন চিন্তা নাই তোমাদের দায়িত্বে যেহেতু আল্লাহতালা নিজ হাতে গ্রহণ করেছে এই হলো মুসলমানের অবস্থা এই আমরা যখন দুঃখের কষ্টে বসি থাকি অর্থনৈতিক কষ্টে থাকি টানা টানিতে থাকি চাকরি বাকরি পাইনা চেষ্টা করা দরকার কিন্তু না হলেও মন এত খারাপ করার উপায়ে কোন কারণ নাই যদি আমরা আল্লাহ তালা আমাদের দায়িত্ব গ্রহণ করে নেবেন এই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকো এইভাবে তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না তারা নিজেদেরকেও কোন সাহায্য করতে পারে না ওই আবার করছেন আল্লাহ আর তাদেরকে যদি হেদায়তের কথা বলো এটা তারা শুনবেও না ওই দিকে আসতেও পারবে না নিজেরাই তারা হেদায়ত ছিলেন না তোমাদেরকে তারা হেদায়ত দেবে ও তারা হুম ইয়াহ আপনি দেখতে পারেন আপনি চাইলে দেখেন যে তারা যখন তাকায় ওইদিকে তাকায় ইয়ার জন্য যখন ওই মূর্তিটার দিকে তুমি তাকাও মনে মূর্তি তোমার দিকে তাকিয়ে আছে আসলে কি মূর্তি দেখে কিছু কিচ্ছু দেখেনা এমনি আসে পরেই যেই দেখতেও পায় না যা কোন ইন্দ্রিয় শক্তি কিছু নাই কোন ক্ষমতা নাই কেন সে মানুষ বিবেক হারিয়ে তোমরা লিপ্ত রয়েছার মস্যকদের মদিনায় যারা মোস্যক ছিল সবাইকে ওই সময় নবী করিম সাল আসসালামী দিয়ে দেওয়া দিচ্ছিলেন তারপরে পৃথিবীর মানুষ মক্কা মদিনা অবশ্য অনেকে পরবর্তী পরে ইসলাম করেছে আজও পৃথিবীতে কোটি কোটি মানুষ এরকম মূর্তির মধ্যে মূর্তির এবাদতে লিপ্ত বিভিন্ন ধর্মের অনুসারীরা এটা যে এইরকম অবস্থা থেকে যে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে আল্লাহ আসল মাহুদ কে চেনার তৌফিক দিয়েছেন কত বড় করছি কতটুকু কি পরিমাণ শুক্র করা দরকার যে আল্লাহ তূর্তির কাছে থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে আল্লাহর কাছে সজ্জা করার তৌফিক দিয়েছেন আল্লাহামদুল্লাহ আলী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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিস কাউন্সেল ডিজাইনার আবয়া হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন